আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রব আলীন ও আলা আকিবুল মুতিন ওয়া উসল্লি ওয়া উসল্লিম আলাহমদি ওয়া আলাহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আজকের আলোচনারই পর্বে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের পর্বগুলো আপনারা দেখছেন প্রিয়দর্শক আমরা বিগত পর্বে ইসলামী আইনের নীতিমালার যে ক্রমবিকাশ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সংক্ষেপে এবং বেশ কিছু রেফারেন্স বইয়ের নাম আমরা উল্লেখ করেছি সর্বশেষ আধুনিক কালে অনেক বইয়ে বিষয় বিষয়ে লেখা হয়েছে তার মধ্যে ডক্টর মাহমুদ সফকিয়াল বর্ণু তার একটি ছোট্ট বই আছে যেটি যে কেউ সহজেই পড়ে নিতে পারেন এই বইটি হচ্ছে আল ওয়াজিজ ফি ইদাহ আল কাওয়ায়দ আলকুল্লিয়া আল ওয়াজিজ ফি ইদাহ আল কাওয়ায়দ আলকুল্লিয়া এছাড়া কিতাবুল কায়দ নতুহা ওয়াতুহা নামে ডক্টর আলী আহমদ আন্নাদ একটি চমৎকার গবেষণা গ্রন্থ রয়েছে এ বিষয়ে লিখিত অত্যন্ত প্রামান্য একটি গ্রন্থ যদি আধুনিককালে রচিত কিন্তু খুব চমৎকার এ বইটি পড়ার মতো আর আরেকটি ভালো দিক আছে সেটি হচ্ছে ইসলামী আইনের নীতিমালার উপর একটি ছোটোখাটো অ্যানসাইক্লাপেরিয়া বা বিশ্বকোষ গ্রন্থ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ সেদকে আল বর্ণ যিনি আল ওয়াজিজ গ্রন্থের রচয়িতা ছিলেন তিনি মৌসুয় আতুল কায়দুল ফেখিয়া বা এনসাইক্লাপিডিয়া অফ ইসলামিক লিগাল ম্যাকসিমস নামে এই বইটি ১৩ খণ্ড রচনা করেছেন ফলে এই যে ইসলামী আইনের বিষয় যারা গবেষণা করতে চান যারা জানতে চান যারা বুঝতে চান বা মুসলিম যে সমস্ত ব্যক্তিরা এই বিষয়ে আগ্রহী তারা এই রেফারেন্সগুলো সংগ্রহে রাখতে পারেন এবং এর মধ্য দিয়ে নিজেরা আরো বেশি সমৃদ্ধ হতে পারেন ইনশাল্লাহ দর্শক আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যে একটা একটা করে আলোচনায় আমরা যাব। আমরা বলেছিলাম যে প্রথম প্রকারের মধ্যে যে কায়দাগুলো আছে পাঁচটা কায়দা আমরা প্রথমে এক নম্বর কায়দা থেকে শুরু করব। এক নম্বর নীতি থেকে শুরু করব। সেটি হচ্ছে কায়দাত আল ওমো রো বে দিহা অর্থাৎ সকল বিষয় নিরূপিত হয় তার পেছনের যে উদ্দেশ্য নিয়ত এবং সংকল্প আছে তার দ্বারা তাহলে সকল বিষয় নিয়ত উদ্দেশ্য দ্বারা নিরূপিত হয় আমরা সংক্ষেপে এটাও বলতে পারি আল ওমো রো বে দিহা সকল বিষয় নিরূপিত হয় তার উদ্দেশ্য দ্বারা অর্থাৎ উদ্দেশ্যের দিকে খেয়াল করা হবে উদ্দেশ্য যেরকম তার বিধানটা সেরকম হবে উদ্দেশ্যের আলোকে বিধানটা নির্ণয় করা হবে এটা হচ্ছে মূল কথা এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি আল ওমোর আমরুনের বহু বচন ওমর এখানে আমরুন মানে হচ্ছে অবস্থা আমরুন মানে হচ্ছে নির্দেশ আমরুন মানে হচ্ছে কাজ ইত্যাদি সকল কিছুই এখানে কিন্তু উদ্দেশ্য আল ওমর সকল সিচুয়েশন সকল নির্দেশ সকল কথা সকল কাজ প্রেমা কাছে দিহা তার উদ্দেশ্য দ্বারা নিরপিত হবে আছে এখানে মাকাস করেছি সংকল্প করা ইচ্ছা করা মাকসাদ মানে আরেকটা অর্থ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা তবে এখানে মাকসাদ মানে হচ্ছে আসলে নীয়াদ করা ইচ্ছা করা নিয়দ করা সংকল্প করা তাহলে আলো মুরুবে মানে হচ্ছে সকল কাজ সকল কথা সকল আমল সব কিছু নিরূপিত হবে তার নিয়ত দ্বারা এ হচ্ছে মোটামুটি ভাবে আবিধানিক বিশ্লেষণ এ ছোট্ট কায়দা আমরা বারবার বলছি প্রিয় দর্শক যাতে জিনিসটা আমাদের জানা হয়ে যায় আল অমরু বে মাক পরিভাষায় আমরা কিভাবে এই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করব যে যে কোনো বিষয় নিরূপিত হয় নিয়ত দ্বারা তার মানেটা কি প্রিয়দর্শক আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে এভাবে সেটা দাঁড়ায় যে প্রত্যেক মোকাল্লাভ ব্যক্তি অর্থাৎ আল্লাতালা যে সকল আকেল বালেগ অর্থাৎ বিবেক সম্পন্ন বয়স্ক যাকে বালেগ আমরা বলি এই ধরনের মুসলিমদের উপর যত দায়িত্ব আরোপ করেছেন এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে তার সে অনেক কাজ করে তার অনেক তাসারোভ তার অনেক কাজ কর্ম সাধিত হয় সে কথা বলে এইসব কিছুকে আমরা বলবো তার আমল তার আমলটা আসলে নিরূপিত হবে তার নিয়তের আলোকে তার আমলটাকে আমরা জাজ করব তার নিয়তের আলোকে সে আসলে কি বলতে চেয়েছে বা এটা বলেছে আসলে তার উদ্দেশ্যটা কি সেটাই আসলে মূলত বলা উদ্দেশ্য যে প্রত্যেক ব্যক্তি তার নিয়ত দ্বারা তার সমস্ত কাজকে যাচ করা হবে এটা দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য তবে আল ওমরুবে মাকিহা এই নিয়মটা তো অবশ্যই দুনিয়ার ক্ষেত্রে ফলে এখানেও আমরা দেখব যে যেখানে স্পষ্ট যেখানে কাজ কথা নিয়তের সাথে স্পষ্ট সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে কথা অস্পষ্ট কাজ অস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন তখন তাকে জিজ্ঞেস করা হবে তার নিয়াতটা কি ছিল এবং নিয়াতের ভিত্তিতে যাজ করে তার সেই কৃতকর্ম বা বলা বক্তব্যের উপর একটা রুলিংস জারি করা হবে একটা বিধান দেওয়া হবে এটাই মূলত আল ওমর ও বে মূল কথা তাহলে দায়িত্বপ্রাপ্ত বা বয়স্ক মোকাল্লা ব্যক্তির যত আমল আছে যত তসারুফ আছে এইসব কিছুর রুলিংটা নির্ভর করবে তার নিয়ত কী তার সংকল্প কী ছিল তার ইচ্ছা কি ছিল তার উপর এ হচ্ছে মোটামুটি আমাদের কায়দার ব্যাখ্যা প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদের সামনে বৃহৎ একটা কায়দা ব্যাখ্যা করলাম তার দলিল গুলো আমরা আপনাদের সামনে পেশ করছি প্রথমে কোরআন থেকে আল উমুরা বাড়াই সকল কর্মের বিষয়ে যাজ করা হবে এই বিষয়ে আমরা কোরআন থেকে আপনাদের সামনে দলিল পেশ করবো প্রথমেই মহান আল্লাহ তালার বাণী যেটা সুরা একশো চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মানকা নায়ি দোসাওয়া দুনিয়া যে ব্যক্তি চায় তাহলে আল্লাহর কাছে দুনিয়া আখেরাত উভয়ের সবাবি আছে আর আল্লাহআসামী তিনি সর্বশ্রোতা বাসিরা সবকিছু দেখছেন এখানে একটা মোটিভেশন দেওয়া হচ্ছে যেন বান্দা তার নিয়াতকে শুদ্ধ করে অর্থাৎ শুধু দুনিয়ামুখী সেটাও না হয় সে জন্য দুনিয়া এবং আখেরা উভয়ের দিকে তার নিয়তকে তার সংকল্পকে মোতাবজ করে এ হচ্ছে এখানে নিয়তের সাথে সংশ্লিষ্টতা আল্লাহতালা নিয়ত শুদ্ধ করার প্রতি এখানে তাকে নির্দেশ দিচ্ছেন কারণ এটা একজন মুসলিমের জন্য খুব জরুরি এবং সোরাবান ইসরায়েলের মধ্যে যেটাকে সোরআল ইসরাও বলা হয় তার উনিশ নম্বরে এত আল্লাহতালা স্পষ্ট করে ঘোষণা করছেন আর যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তার জন্য সে চেষ্টা করেছে এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি বুদ্ধিমান সত্যিকার মমেন সে আখিরাতকে চায় তার নিয়ত হচ্ছে আখিরাতের সফলতা তার সংকল্প হচ্ছে আখিরাতের অভিমুখী তাহলে ওয়াসা ইয়াহা এবং সে আখিরাতের উন্নতির জন্য নাজাতের জন্য সে কষ্ট করেছে এমন অবস্থায় যে তার ইমানও ছিল তাহলে এই ধরনের লোকদের প্রচেষ্টাই আল্লাহ কবুল করে থাকেন মেশক আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে তো এই আয়াতটিতেও আমরা দেখছি নিয়াতের পরিশুদ্ধতার দিকে এবং পরিশুদ্ধ নিয়ত যে এই ব্যক্তি পোষণ করেছে তার প্রতি একটা প্রশংসা সূচক বাক্য পেশ করা হয়েছে তার প্রশংসা করা হয়েছে এবং তার যে আমল এবং তার যে নিয়ত সেটা যে গৃহীত হবে সেই ঘোষণা এখানে দেওয়া নিয়তের আরো একটা চমৎকার সংজ্ঞা চমৎকার একটা উদাহরণ এখানে চলে এসছে ওয়ামা মিন রিবান তোমরা যে রিবা দিয়ে থাকো তোমরা যে রিবা প্রদান করে থাকো লিয়ার বুয়াফি আম যাতে মানুষের সম্পত্তির মধ্যে ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি ঘটে মানুষের সম্পত্তি যাতে বেড়ে যায় এখানে উদ্দেশ্য দেখুন ওমায়াত রিবান যে রিবা তোমরা দাও এবং সুদ দাও উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য তোমাদের নিয়ত তোমাদের হচ্ছে এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে আল্লাহ বলছেন ফালাইরব এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে না কারণ এখানে খারাপ হারাম দিয়ে হারামপন্থায় সম্পদ বৃদ্ধি করার নিয়ত করা হয়েছে ফলে আল্লাহর এটা বাড়বে না আল্লাহর এটা বৃদ্ধি প্রাপ্ত হবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা পোষণ করে থাকো নিয়ত করে থাকো এরাই হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধিকারী এরাই বহুগুণে তাদের সম্পদকে তাদের ব্যালেন্সকে বৃদ্ধি করবে কারণ এদের নিয়ত শুদ্ধ এরা আল্লাহর উদ্দেশ্যে নিয়াত করে এবং জাকাত নামক হালাল পন্থায় তারা মানুষের উপকার করে ফলে তাদের জন্য আল্লাহ প্রবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় দর্শক আমাদের সময় হলো একটা বিরতির আমরা যাচ্ছি একটা বিরতিতে আশা করছি ফিরে আসবো খুবই তাড়াতাড়ি আপনারা আমাদের সাথেই থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ सम्र जीवन के सफल कर द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल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 उच्छेद्लम के राजत्व दिल्ञान दिल्ली मनोनी मेनेल्ला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 দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আমাদের আজকের এই পর্বে আমরা বিরতির আগে যে বৃহৎ নীতি আল ওমর বা কায়দা তার কুরআনিক দলিল পেশ করছিলাম নিয়তের আরো একটা চমৎকার সংজ্ঞা চমৎকার একটা উদাহরণ এখানে চলে এসছে মিন তুমিন তোমরা যে রিবা দিয়ে থাকো তোমরা যে রিবা প্রদান করে থাকো লিয়ারি আলাস যাতে মানুষের সম্পত্তির মধ্যে ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি ঘটে মানুষের সম্পত্তি যাতে বেড়ে যায় এখানে উদ্দেশ্য দেখুন ওমায়াত রিবান যে রিবা তোমরা দাও যে এবং সুদ দাও উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য তোমাদের নিয়ত তোমাদের হচ্ছে এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে আল্লাহ বলছেন ফালাইন্দ এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে না কারণ নিয়ত এখানে খারাপ হারাম দিয়ে হারামপন্থায় সম্পদ বৃদ্ধি করার নিয়ত করা হয়েছে ফলে আল্লাহর কাছে এটা বাড়বে না আল্লাহর কাছে এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না সুরা আল ইমরানের একশো পাঁচল্লিশটাতে আল্লাহ বলছেন যে দুনিয়ার তাকে আমরা তা থেকে দেব যে তা থেকে দেবো আর আমি যে শুক্র বান্দা ও তাদেরকে আমরা পুরস্কৃত করব। আল্লা তালা বলছেন তাহলে এখানেও দেখা যাচ্ছে যে চাওয়া তার নিয়তের উপর ভিত্তি করেই আল্লাহ তাকে দিবেন এবং যাদের সুরা ডেসার একশো ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তা করবে ও চিরেই তাদেরকে প্রচুর পুরস্কার দিব প্রচুর পারিশ্রমিক দিব তাহলে মহা পুরস্কার সুরা আলবাইনার পাঁচ নম্বর আয়তে মহান আল্লাহ বলছেন নিয়াতের বিষয়টাও উঠে এসেছে ওমা উমিরিয়া আবদুল্লাহ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল শুধু এই যে তারা আল্লাহর ইবাদত করবে ওমা উমিরুয়া আবদুল্লাহ মুখলসিন আলাহদ্দিন তারা দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে নেবে হুনাফা আ এবং তারা একনিষ্ঠ থাকবে নিষ্ঠাবান থাকবে নির্ভেজাল ভাবে ওই হকিম উসালাহ এবং যাতে তারা সালাদকে কায়েম করে ওই উৎসাকা এবং যাতে তারা জাকাত প্রদান করে দিন এটাই হচ্ছে সঠিক সুদৃঢ় দিন তাহলে নিয়তের পরিশুদ্ধিকে সাথে নিয়ে যারা ইবাদত করছে এটাই হচ্ছে সঠিক দিন সুরা আলবাইয়ানাতে সে বক্তব্য পেশ করা হয়েছে তাহলে এই যে অনেকগুলো আয়াত এবং এইভাবে আরও অনেকগুলো কোরআনে আয়াত রয়েছে যে আয়াতগুলো থেকে আমাদের সামনে এটা স্পষ্ট যে নিয়তের যে বিশাল গুরুত্ব মহান আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এবং এর বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য কর্মকাণ্ডে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট এ হচ্ছে অনেকগুলো দলিলের মধ্যে কিছু দলিল আর সুনায় রাসুল্লাহ সাল্লাম নিয়ত সম্পর্কে অনেকগুলো বক্তব্যই তিনি দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মেশুর বক্তব্য যেটা নিয়তের হাদিস হিসাবে বিখ্যাত তিনি বলেছেন ইন্নামাল আমলবিনিয়ত যেটা অমরাবুল খাতাব রাদি আল্লাহ তালহো থেকে বর্ণিত বোখারি মুসলিম সহ আসহাবু সুনান إي حديث تيكي برنا قرد سي إنما الأعمال بالنيات وإنما لكل مري إما نوا فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته لما هاجر إليه نياتر بيكاتو حديث إتاو الأمور بمقصدها إي برهد كايدا ركتا دليل إي كان بلا حدث نشتوي شاكل عمل نيات دارا निूपित है शुद्धाशुद्धि नियत द्वारा निरूपित है नियत द्वारा निरपित है क्योंकि विशुद्ध हम शुद्धुद्धि नियत द्वारा निरूपित है ये हमुद्ध तर्जमा जदिव एट ठीक जोल जो शुद्ध ना स्वबा पा नियत ना थकलेल शुद्ध हो क्योंकि क्षेत्र आलेम क्यों क्यों मत प्रकाश कर যদি শুদ্ধ না হয় তাইলে কোন কোন ক্ষেত্রে আমল শুদ্ধ হতে পারে কিন্তু সে সব পাবে না তাহলে সর্বসম্মতিক্রমে সে সব পাবে না আর অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে হাদিসের সরাসরি যে বক্তব্যটা আমরা এখানে বুঝতে পারি সেটি হচ্ছে নিয়ত না থাকলে বা নিয়ত ভুল হয়ে গেলে নিয়ত করাপ্টেড হলে তখন আমলটাও বাতিল হয়ে যায় আমলটা শুদ্ধ হয় না যাই হোক এখানে রাসুল সাল্লা সাল্লাম কিন্তু সেই ধারার ভিত্তিতেই পরবর্তী বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে এর বাইরে সে কিছু পাবে না সে তার নিয়ত অনুযায়ী সে পাবে অতএব যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে তার হিজরত আল্লাহ এবং রাসুলের দিকে হয়েছে বলে সাব্যস্ত হবে আর যার হিজরত হবে কোনো দুনিয়ার দিকে অর্থাৎ দুনিয়ার কোনো সম্পদের দিকে যা সে পায় অথবা কোনো নারীর দিকে যাকে বিবাহ করার জন্য সে এক জায়গা ছেড়া আরেক জায়গা যায় ফ হিজরাত হাজার এভাবে যেই যে উদ্দেশ্যে করুক না কেন তার হিজরত সে উদ্দেশ্যেই পর্যবেসিত হবে তার জন্যই করা হয়েছে বলে ধরা হবে হিজরত শব্দটা মানে হচ্ছে ত্যাগ করা কিন্তু শরিয়াতের পরিভাষা হিজরত হচ্ছে একটা অমুসলিম জায়গা থেকে যেখানে তার দিন নিয়ে টিকে থাকা কঠিন সেখান থেকে মুসলিম আবাসে যাওয়া যেখানে তার জিন সে স্বাধীনতার সাথে পালন করতে পারবে এটাকেও হিজরত বলা হয় শরিয়াতের পরিভাষায় যাই হোক আমরা এই হাদিসের মধ্য দিয়ে জানলাম যে এখানে নিয়তের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ নিহতের উপর প্রিয় দর্শক বেশ কিছু কথা বলবো যেহেতু নিয়াত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়তের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় আমাদের জানাটা জরুরি প্রিয় দর্শক আরও কিছু হাদিস আপনাদের সামনে আমরা পেশ করছি যা নিয়তের গুরুত্বের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যা বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন অবশ্যই তাতে আল্লাহর কাছে লোকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ তার জন্য তুমি সবাব পাবে সুভান স্ত্রীর খোরপুর দেওয়াটা ফরজ কিন্তু এখানে যেহেতু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে একজন স্বামী সেটা করছে অতএব স্বামী তার ওয়াজিব কাজটা করতে যাওয়ার পরেও আল্লাহ তালা তাকে সবাব দিবেন এবং সেটা রাসুল সল্লাহ সাল্লামের সহি হাদিসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক আরেকটি হাদিস এটিও বোখারি মুস্তিফের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই অর্থাৎ মক্কা থেকে মদিনায় আর কোনো আসা যাওয়া কি হিজরত বলে গণ্য করা হবে না তবে জেহাদ বাকি থাকবে এবং নিয়াতটা বাকি থাকবে নিয়াদটা কন্টিনিউ করবে কারণ নিয়াতের মধ্যে মানুষের পরিবর্তন এসে যায় নিয়াত কখনও করাপ্টেড হয়ে যায় কখনো নিয়াত মানুষের ভালো থাকে না শুদ্ধ থাকে না বা কাজের পেছনে কোনো নিয়ত থাকে না এই নিয়াতের যে রুলিংসটা এটা বাকি থাকবে এটা বাকি থাকবে আরেকটি হাদিস যেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তিনি রাসুলসাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন রূপ বা কাতিলিন বাইনা সফাইন আল্লাহ আছি যে অনেক নিহত ব্যক্তি যুদ্ধের ময়দানে দুটো সফের মধ্যে সে যুদ্ধ করতে করতে মারা গিয়েছে সে যে কেন যুদ্ধ করেছে আল্লাহ তার মেয়াদ সম্পর্কে ভালো জানেন এই জন্য আমরা দেখি যে কোন ব্যক্তি যদি গাজী হওয়ার নিয়তে যুদ্ধ করে বা পৃথিবীর কোনো গনিমত লাভের নিয়তে যুদ্ধ করে অথবা মানুষটাকে বীর বলবে এই জন্য যুদ্ধ করে তাহলে কিন্তু তার আমলটা এখানে আল্লাহর কাছে গণ্য হবে না তিনি মাকবুল হবেন না এ কথাই এখানে বলা হচ্ছে তাহলে নিয়তটা এখানীয় গুরুত্বের সাথে পেশ করা হচ্ছে যে আল্লাহ আলামু বেনছি দর্শক এভাবে আরও অনেকগুলো হাদিসের মধ্যে আমরা নিয়তের অনেক গুরুত্ব পাই যেভাবে কোরআনের মধ্যে আমরা পেয়েছি সুতরাং এই কোরআন এর আয়াত এবং হাদিসগুলোর আলোকে আল অমুরুবে মাকা এই কায়দাটি আমাদের সামনে পেশ করা হয়েছে সুতরাং এই কায়দাটির গুরুত্ব আমরা বুঝতে পারলাম যেহেতু কায়দার যে মূল বক্তব্য তার পক্ষে আছে কোরআন অনেকগুলায়তের দলিল এবং হাদিসের অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল আমরা হাদিস এবং কোরআনের ভিত্তিতে এই যে কায়দাটা জানলাম এই যে ইসলামের নীতির কথাটা জানলাম এই নীতির গুরুত্বের ব্যাপারে ওলামারা অনেকগুলো সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন এম আসৈতই এ বক্তব্যগুলো তিনি তার গ্রন্থে একসাথ করেছেন ইমাম শ্যাফের রহমাহুল্লাহ ইমাম আহমেদ আলি ইবনুল মেদিনী ইবনু মাহাদি এবং আরও অনেক ইমাম এই হাদিসটিকে নিহতের হাদিসটিকে নিহতের গুরুত্বের প্রতি লক্ষ্য করে বলছেন যে এটা সুলুসুল এলম এটা এলমের তিন ভাগের এক ভাগ ইমাম বাই এ তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছে তিনি বলছেন যে মানুষের কিছু কিছু কাজ আছে যেটা তার কলবের সাথে রিলেটেড কিছু কাজ আছে যেটা লিসান বা জিব্যার সাথে রিলেটেড কিছু কাজ আছে যেটা তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে রিলেটেড অতএব এখানে নিয়দটার রিলেশান হচ্ছে হার্টের সাথে নিয়ারটার রিলেশান হচ্ছে হাতের সাথে অতএব মনের নিয়াত বা নিয়াতের পরিশুদ্ধতা এটাকে বলা হয় কলবি এটা অন্তরের আমল ফলে আমাদের জীবনের সকল আমলকে যদি এই তিন ভাগে ভাগ করা হয় তাহলে নিয়াতের বিষয়টা হয়ে যাচ্ছে এই তিন ভাগের এক ভাগ এটাই হচ্ছে এর ব্যাখ্যা তো এইভাবে ও আমাদের এই গুরুত্বের বিষয়টা প্রিয় দর্শক আমাদেরকে অবশ্যই আন্দোলিত করে এবং যাতে করে আমরা এই হাদিসের যে নিয়তের প্রতি আগ্রহ দেখানো হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে সে গুরুত্ব যাতে আমরা অনুভব করি দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আপনাদেরকে জানিয়ে আমরা এখানে শেষ করছি আদা ওসালসাল্লাম আলা নাবিয়না মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া আসহাবিয়মাইন আসসালামুকুম বরহমাতি বারকাত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 पाउंड बी शुन्नो शुन्नो शुन्नो शुन्नो शुन्नो शुन्नो बी बी एल ओ कोड कोड आई बारे इमेल कर কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন যে জন্য ব্যবহার করেছেন সেই জন্য করতে হবে কার দ্বারা হাফিজ এব বিনার হুসেন শাহিদুল্লাহ খান মদনী আব্দুল বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা हो कथाजे इति विश्वमय आज रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंग